আবদুল্লাহ ইবনু জুবায়র রাজিয়াল্লাহতাল হতে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতা জুবায়রকে বললাম আমি তো আপনাকে অমুক অমুকের মতো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস বর্ণনা করতে শুনি না তিনি বললেন জেনে রাখো আমি তার থেকে দূরে থাকিনি কিন্তু আমি তাকে বলতে শুনেছি যে আমার উপর মিথ্যারোপ করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয় এজন্য হাদিস বর্ণনা করি না